আল্লা থেকে প্রসঙ্গে আলোচনা করতেছেন আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাওয়া এদের পরিণামটা কি এদের শাস্তিটা কি আল্লাহ এই ব্যাপারে আলোচনা করতেছেন কাইফাই হদি কমান কেমন করে আল্লাহাক এমন একটা কাউম আল্লাহ হেদায়ত দিবেন যারা তাদের ইমানের পরে আবার কুফরি করে একবার কুফরি করে রবাহিন একবা তারা সাক্ষ্য দিল যা আন্নার রাসোল আহ কুন এই রাসোল সত্যনবি হক নবী ওয়া হোমুল এই রাসুলের কাছে যা এসেছে তা স্পষ্ট বাইগানা সুস্পষ্ট দলিল এই দলিলের সাক্ষ্য দেওয়ার পরে রাসুলকে হক বলে সাক্ষ্য দেওয়ার পরে আবার যদি সে কুফরি করে তাহলে এই মানুষটাকে আল্লাহ কেমন করে হেদায়ত দিবেন তার অর্থ হলে এই মানুষটাকে আল্লাহ হেদায়ত দিবেন না এই জন্য যে মুনাফেক এই শয়তানি করছে মুনাফেক করছে আল্লাহ কিন্তু তাদেরকে আর হেদায়ত দেন নাই এই মুনাফেক গুলা মুনাফেক অবস্থায় মারা গেছে এই মানুষ গুলোর জাজা হলো প্রতিদান হলো এদের উপরে লাল মালা ইকা ফেরস্তাদের লানত। যারা ইসলাম গ্রহণ করার পরে আবার করে। এই লান মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে লা কখনো তাদের আজাবকে হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না যে কিছুদিন শাস্তি লাগব করে দিলেন কিছুদিন কমায় দিলেন বাবু তবে কেউ যদি এরপরে নিজেরা তাওবা বা করে করে যদি মুনাফেকি করে ফেলছে কুপুরি করে ফেলছে এরপরে আবার তবা করে ফিরে আসলো নিজেদেরকে সংশোধন করে নিল্লা গফুরাহিম এই ক্ষেত্রে আল্লাহর পরিচয় হল গাফুর রাহিম আল্লাহ দেখেন আল্লাহর জবাবটা কত সুন্দর আল্লাহ বলেন না যে তবা করে ফিরে আসলে সংশোধন করলে আমি মাফ করে দিব এই কথা বলার বলছেন যে তবা করে যদি ফিরে আসে সংশোধন হয় তাহলে আল্লাহ গাফুর রাহিম তার অর্থ হলো আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ গফুর আল্লাহ রাহিম এর পরে আবার ফিরে আসছে এই মানুষগুলার জন্য তাওবা প্রযোজ্য হবে কিন্তু কিছু মুনাফেক আছে এরা কুফরি করার পরে কুপুরি অনেক দূর বেড়ে গেছে অতিরঞ্জন হয়ে গেছে আল্লাহাক বলতেছেন এদের আল্লাহ বাবুল করবেন না এরপরে তাদের কুফরি অনেক বৃদ্ধি পেয়েছে অনেক বেড়ে গেছে লানুম আল্লাহাক তাদের তাওবা বা কখনো কবুল করবেন না এজন্য আব্দুল্লাহ ইবিন তাও বা পাক কবুল করেন নাই এবং নবিসামকে আল্লাহ বলে দিয়েছেন সত্তর বারও ক্ষমা করেন আল্লাহ এরা তো দল অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে মানে এদের কুপুরি এত বেশি সীমা লঙ্ঘন হয়েছে এরা এখন আর তাওবার উপযোগী না এরা দল লোন মানে গোমরাহ পথভ্রষ্ট তার জন্য যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি ওয়ালা বিফ তাদা বিহী পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি ফিদিয়া করে দেওয়া হয় সদাকা করে দেওয়া হয় পালাই ইউকালা মিন আহাদিহিম কারো পক্ষ থেকে আল্লাহ কবল করবেন না আল্লাহ অবস্থায় মারা গেছে এরপরে যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি তার জন্য করে দেওয়া হয়। তার ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন নাই কুফরি অবস্থায় মারা গেছেন আল্লাহ বলতেছেন এই সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সদাকা হয় এটা তো মানুষের পক্ষে অসম্ভব পৃথিবী পরিমাণ স্বর্ণ কি কেউ সতাকা করতে পারবে আল্লা এইরকম স্বর্ণ যদি সদাকা করে ফালাই নিয়ে গেলে পৃথিবীর স্বর্ণ পরিমাণ সদাকা করলে লাভ হবে না তাহলে ইম্যান নিয়ে গেলে এই ইমানটা সমগ্র পৃথিবীর স্বর্ণের সদাকার থেকে উত্তম সোহান ইমানটা কত মূল্যবান এজন্য কোন লোক ইমানবিহীন মারা গেল আর ছেলেরা গরু দশটা জবাই করে যে আপদ দিল তাহলে ওই দশ গরুর যে আপদ ইউনিয়ন ব্যাপী সবাইকে খাওয়াইলো জন্য। কোন কাজে আসবে ইমানের সাথে দুনিয়া থেকে চাইতে হবে তারপরে গিয়ে আপনার ছেলেরা যদি একটু দোয়া করে সদাক্ষা করে এটাই যথেষ্ট নয় আগে নিজেকে ইমান নিয়ে মরতে হবে কুপুরী অবস্থায় মারা গেলে ছেলেরা যত কোটি কোটি টাকায় সজাগা করুক যত যত খাওয়াক যত গরু জবাই করুক কোনো কিছু কাছে কিছু হবে না এজন্য আমাকে আপনাকে আগে ইমান ইমান নিয়ে দুনিয়াতে দুনিয়া থেকে যাই হবে এজন্য আমরা জানাজার দোয়ার মধ্যে কি বলি হ্যাঁ আল্লাহ্মেলি হাইয়ানার মধ্যে যে বলে আল্লা যতদিন ইসলামের উপরে জীবিত রাখো আর মৃত্যু আসবে আল্লাহ তুমি তাকে ইমানের উপরে মৃত্যু করিও ইমান উপরে মৃত্যু করিও আবার আল্লাপাক দোয়া শিখেছেন যে দোয়াটা করতে হবে এইভাবে রব্বানা না যারা ইমানের সাথে দুনিয়া থেকে গেছেন তাহলে এই যে দুনিয়ার সকল মুমিনদের দোয়া এই দোয়া পাইতে হইলেও শর্ত হইলে ইমান সাথে মারা যাইতে হবে ইমানের সাথে মারা না গেলে পৃথিবীর সব মানুষ দোয়া করলেও কোনো কাজে এজন্য আল্লাফাক বলতেছেন যারা কুফরী অবস্থায় মারা যাবে তাদের পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি তাদের জন্য ফি দেওয়া হয় তাহলেও তাদের থেকে গ্রহণ করা হবে না